একত্রিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমুখ কথিত চরিতামৃত শ্রীরামকৃষ্ণ কে মুক্ত কণ্ঠ আহুস্তাম সর্বে দেবর্ষি নারদস্তথা আসিত দেবল ব্যাস সয়ঞ্চব ব্রবিশি মে শ্রীরামকৃষ্ণ মনির প্রতি তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে কেউ অন্তরঙ্গ কেউ বহিরঙ্গ কেউ রসদ্দার দশ এগারো বছরের সময় দেশে বিশালক্ষী দেখতে গিয়ে মাঠে প্রথম এই অবস্থা হয় কি দেখলাম একেবারে বাহ্য শূন্য যখন বাইশ তেইশ বছর বয়স দক্ষিণেশ্বরে কালীঘরে বললে তুই কি অক্ষর হতে চাস অক্ষর মানে জানি না জিজ্ঞাসা করলাম হলধারী বললে খর মানে জীব অক্ষর মানে পরমাত্মা যখন আরতি হতো কুঠির উপর থেকে চিৎকার করতাম ওরে কে কোথায় ভক্ত আছিস আয় ওই ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায় ইংলিশম্যানকে বললাম তারা বলে ওসব মনের ভুল তখন তাই হবে বলে শান্ত হলাম কিন্তু এখন তো সেই সব মিলছে সব ভক্ত এসে জুটছে আবার দেখালে পাঁচজন সেবায়েত প্রথম সেজবাবু অর্থাৎ বাবু। তারপর শম্ভু মল্লিক তাকে আগে কখনো দেখি নাই ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ মাথায় তাজ যখন অনেকদিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি আর তিনজন সেবায়েত এখনো ঠিক হয় নাই কিন্তু সব গৌরবরণ সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয় এই অবস্থা যখন হলো ঠিক আমার মতো একজন এসে ইড়া পিঙ্গলা সুসুমনা নারী সব ঝেড়ে দিয়ে গেল ষড়চক্রের এক একটি পদ্মে জিউভা দিয়ে রমণ করে আর অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত এই চোখে ভাবে নয় দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে তাতে বলরামকে দেখলাম আর যেন তোমায় দেখলাম চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের অর্থাৎ ক্রাইস্টের দলে ছিল বরতলায় একটি ছেলে দেখেছিলাম হৃদয় বললে তবে তোমার একটি ছেলে হবে আমি বললাম আমার যে মাতৃজনী আমার ছেলে কেমন করে হবে সেই ছেলে রাখাল বললাম মা এরকম অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও তাই সেজবাবু চৌদ্দ বছর ধরে সেবা করলে সে কত কি আলাদা ভাড়ার করে দিলে সাধু সেবার জন্য গাড়ি পালকি যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া বামনি ক্ষতাততাপ্র বিজয় এই রূপ অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে এ কি বল দেখি বলে তোমায় যেমন ছোঁয়া রূপ ছুঁয়েছি নটো অর্থাৎ লাটু খতালে একত্রিশ জন ভক্ত কই তেমন বেশি কই তবে কেদারার বিজয় কতকগুলো করছে ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে এ অসুখে পরিবার অর্থাৎ ভক্তদের শ্রীশ্রী মা পায়েস খাইয়ে দিচ্ছিল তখন কাঁদলাম বলে এই কি পাইশ খাওয়া এই কষ্টে